الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن من يهده الله ومن يضلل فلا مَنْ يَعْدِهِ اللَّهُ فَلَا مَظِلَّ لَهُ وَمَنْ يُضْرِ الْفَلَادِ أَلَاهُ ونشهد أن لا إله إلا الله وحده لا شهد ومضينا محمد جندا عبده ورسوله صلى الله تعالى وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين نجحوا فينا لا نهدينهم وإن الله لما وقال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا آسى ما ليس منه ضوى وقتل أو كما قال رسول الله صلى الله عليه وسلم جزر جاري محطرة আগে বলেছিলাম লন্দ আলো করলাম রমজান করি ভাষা দুই মাস আগের থেকে প্রস্তুতি গ্রহণ করে রমজান করি তৈরি যত গুরুত্বপূর্ণ তার প্রস্তুতি গ্রহণ কত জরুরিপূর্ণ মেনে চলে তো সে আল্লাহ বলি হয়ে যায় আল্লাহ বন্ধু হয়ে যায় এটা যারা আগের থেকে হতেমাল করে আমার সেন্দিগির বসে কোন আছে কিনা সেখানে দিতে পার এবং রমজানের যে তরণীয় আছে বর্জনীয় আছে পূজা তারাবিন এগুলোকে সহিভাবে করার জন্য ব্যবস্থা করবে তারাবিন সহিভাবে করার জন্য আল্লাহ আল্লাহ হাতে থাকে যার মধ্যে তোদের সত্য পাওয়া যেতে হবে শহীদ আল্লাহ এই चालू बनलेक्श्न समय যে আল্লা রমজান মাস সম্পর্কে বলা আছে মন্দিরের দিদি পাড়ায় দেওয়া হয়েছে সে মাস পাঠে না সন্ত্র আনল মিলা হয়ে এই জন্য আগের থেকে এই জিনিসগুলো সামনে আসতে হবে পতনপতিভাবে চলছে ওইভাবে চলে দিলে ঘর পোড়া করা হয় ঘর ঠিক যে ঘর পড়া এর দ্বারা আল্লাহ যা করবেন আর আল্লাহ আপনার সবাব যান্তুধ এরকম মনে করার দিক তিনি কোন আমলে সবদান করবেন আগে ঘোষণা yafadaka anlakum bi rasulillahi qudwatan hasanah hama rasul sallallahu alaihi wa sallam hama rasul sallallahu নিজের খুশি পত নিজের বুঝ পত্র কেউ বুঝলেন তার সাথে এই করবে কিন্তু এইভাবে তোর তর্ক করলে বললে आगे अल्लाहत आप देखते आविष्कार दुनिया मौलवी तुम्हें आविष्कार সেগুলো মানুষ সরিয়াত বলেন ভালো লক্ষ্য পড়ে পয়সা দি পড়ে বাপা কিন্তু আল্লাহর আল্লাহর রক্ত লোক পাওয়া যাবে আপনি লোক হন কেন আপনি লোক হয়ে যান হয়ে তোরা করে লোক করতে যান লোক পাওয়া যাবে আপনি লোক দিনের নামে আমরা প্রায় নিচ্ছি কত দখল বানাই মেরাজ এই কয়েকদিন হয়ে গেছে পরে চল আছে আমার সাথে দুজুর কাহিনের তা আমি তাদেরকে ভাই খেয়ে দেখি দেব তাহলে কিন্তু সবে মেয়েরা করলেন কাজ করতে পারবে যাবে কেউ বোঝানোর জন্য কষ্ট করছে মানুষটা মনে করে সবে বরাজ আর সবের নজর প্রত্যেক লোকরা আসে এর কিন্তু করণীয় বাজার ওইটাকেও কেয়ার করবে এটাকেও উনো করবে তো মেরাজে নেই হবে কি যাবে তাহলে পরে কষ্ট বোঝা যায় না কেউ যাবে না তবে ওর নামাজ মেলা যাবে তাও করতে পারলেন না দুনিয়ার ইতিহাসে একবার ঘটবে দ্রব্য এগারো বছর এর আগেও হয়নি পরেও হয়নি আজ তো মোহাম্মী আলাইলাম মেয়েরাতে গান্ডাই আর অলিমুদুল তো প্রশ্নেও প্রশ্ন মেরা। এই একটা জিনিস এমন চালু হয়ে গেছে আমাদের এই বঙ্গির আর কি বই বই এই নামাজ নিয়ে মানুষ পড়তে হবে কোনটা কাঁধে তোরা কাবিল পায়দা করতে হবে কোনটা কাঁধে সবাই গ্লাস একটা রাখতে হবে नहीं রাখতে হবে অবশ্যই সে রোজার নামাজ আছে দেখতে খুব সুন্দর আমাদের পড়লে ক্ষতি কি আল্লাহ করতে পারে না এটিকে উল্লাস এই ব্যাপারে কোনো হাতির ঠিক আছে নাই থাকে আমি যদি বুঝলেন আমার পড়ে রোজা রাখি অসুবিধা কি দেখতে পাইছি অসুবিধা এই যাতে পালাই দেবে আপনি ইনডাইরে চাইলে যে মেলা উপলব্ধি কিছু নানা আদা রোজা থাকার দরকার ছিল ভাবে আল্লাহ দূরে গেছে পরে আপনি করবেন नाुदु। नाुदु। नाुदु। ने तो ने पिला। पिला। लिखते हराम पवार अभी बेताराम जजन्न সেখানে তবান কারণ সে করছেন স্বভাব কোনে করছেন স্বভাবের কাছ থেকে তবন পাবে কেন স্বভাবের কাছ হবে কেন এই জন্য তবা নতি হয়কে দাস এই জন্য নেতৃত্ব হারাম যে করছেন কোনো সময় তার ভিতরে অনুশোচনা না আমি তন্দায় तो की की हाते हाई आर पालन करते गुआर पालन करते मेला चंद्री पालन करते পালন করতে চায় বাজার করে ডাইরেক্ট যদি বলা হয় বাজার করে দাও আমার ফুর্তি করো নাচ গান করো আমার পর এই যদি বুসলমানদের বলা হয় লক্ষ্য তখন হুকুম না এই পরিকা না এমনভাবে কিন্তু মোল্লা মৌলভী ভাড়া করতে দেখতে কিন্তু মনে হবে তাatil hoye ache shayke norde moto ache emon bhoy kotha bolbe modhe peyum bollo rabbi bollo e sal kharek bela dulor oi sal ache to iblis mutol marke to ibadat theke phorete pare nai ibadater bodle lekhe gumrao sobine lage sobinar bolte yine mila jono দশটার দিনে মেলা গত দুটে দিকে এখনো দিদি করতেছে বলার লাগে আমাদের বয়লা হয়ে গেছে আমাদের মিল্লা রাখতে হবে কখনো ফোনের ব্যাপার করল অসুস্থ মানুষকে আরো অসুস্থ করে দিল গত যা করছি ছিল আর তার দিকে সব টোটাল এইভাবে আবার যা প্রস্তুতি হল এটাই করে बंधु दे लेकर समा मध्य दिए पुराना তার বন্ধুদের শান ওই পাঠায় শানের বার্তা এটা ওই মানুষের বার্তা আল্লাহ বার্তা নাই তারা বন্ধু যত বড় ভণ্ড আছে এই ভন্ডের কাছে অভিবাসায় এই শিখাও লোকদের শিকার পদ্ধতি মানুষের মধ্যে চালু করে দেয় চালু করে এক একজনকে দিয়ে সরকার এক এক কাজ নেওয়ার করেন করে কাজ করতে হবে এগুলো বান্ধার হাত ফের সেই বান্দাকে না পাওয়া গেলে তাকে কম প্রসার নিয়ে করে দাম করতে হবে খারাপ গঙ্গা করি হিন্দুদের মধ্যে এখন খারাপ সে হিন্দু ধর্মের গুরুত্ব বৌদ্ধ আমার হিন্দুরা তরকার দেখ তার বডির মধ্যে বছরের কিছু নেই সেখানে হিন্দু পরে কেবল কালি ক্ষেত্র বছর ইন্দোলার অসলো দারা খেলা মুসলমান পক্ষ করা তখন দিয়ে হলো পরে পূজা করতে চেষ্টা আর ইন্দুর বারবার আর আমার মুসলমান খেত কিভাবে টেলিভিশনে প্রদান করে খেপত করবেন সরিয়াতে এলাও এইসব ক্ষেত্র সরিয়াতে এলাও ক্ষেত্র না দায়িত্ব দেওয়ার সিনেমা হলে সিনেমা হলে যাওয়ার অনুমতি দেওয়া হবে আর এই যে কোনো দিনের খেপত বলা হবে বুঝলেন খেপত হতে পারে দেখেন তো বুঝতে পারছিলেন অনুমতি অসুবিধে ইসলামিক করিকে পরিকে হচ্ছে ইসলামের ক্ষেত্র ইসলামিক করিকে হতে হবে ইসলাম ইসলামিক করি বাইরে হচ্ছে যুবতী মেহে আপনার সামনে প্রশ্ন করবে আর জবেন পড়া নেই তেলা জব এটা মানে দিনে কথা যা अब क्या देख ना। देख ना। दे दे की। है है का हमें नाम की सब गुरो ये हूँ ना करते हैं কয়েকটা বন্ধ ফিট হচ্ছে আর তার ভাই কোন এনজিওর কাছে কোন ইউজির কাছে এইভাবে ইসলামী দল ইসলামী নানান সংস্থা মানে আমাকে কষ্ট করতে দিলাম সংস্থা আর ধন্যবাদ দিচ্ছে বিশাল ক্ষেত্রে অভিযান ঠিক আছে কিনা এর মধ্যে কোনো অসুবিধা আছে কিনা ঢোকা নেই কোন অসুবিধা আছে কেমন লেখা আছে খালি বাংলা বলল খালি বাংলা शब्द शुद्ध अनुबा खापा सरिया आराम कर दीजी के अनुबादी पड़े घर कोई কেনা বেচা করা হারা সাঁতার মানুষ কেটে বুঝবে ওরা বিলি করতেছে হার ভাই খেতে जाए कड़िया के प्रत्येक जगह विदान थे को मा दें इवादर नाम नहीं আজকাল ইসলামের নামে বিভিন্ন বিমান বেড়েছে সব ইসলামে একটাও ইসলামে না এটাও একই কথা প্রতি সুদলের সাথে আলো না তালা জিহাদের ঘটনা করেছে এদের হালালের নামে সুতরাং এই ইসলাম বীমা এগুলোর দ্বারা খুঁজ দিচ্ছে প্রকল্প এটা তবা নতী হবে না এটা হালাল করেছে তব হবে যাব যে লোকগুলো হয়তো জীবনে কোনোদিন খুঁজ থাকবে না সেই লোকগুলোকেও জীবনে টেলিভিশনের টেলিভিশনের সাথে বসানো হল জীবনেও দেখত না কিন্তু তকসিনের নাম দিয়ে প্রশ্নত্তরের নাম দিয়ে ওই মুসবে লোক কি করছে এ হুদরা টেলিভিশনের সাথে सरकार ना था उठा बचा ना था दिन नाम कौन से हमारे रोला क्यों बोलते अल्लाह रसुल আলমের বিকাশা না পাবে এই একটা নতুন কথা শুনলাম এইটা বলে রাখলাম ইসলামের দিকে ঠিক আছে গেলে নতুন কোন না করবে গুপন তিনি আজকে মতে যত থাকবে পাওয়া যাবে এই জমান কর্তর নির্বাচন কর্মী মধ্যে কষ্টিষ্ট পর্দা দেখা শুভ এটা দিন এর অপূল্য মহাক এবং দিনের মধ্যে প্রত্যেক নতুন জিনিস এটা হতী যার ফল প্রমাণ এই কথাটাকে তারা তোমাদের সাবে এমন এমন হাতি এমন এমন কথা দিনের এমন এমন কাজ তোমাদের কথা তোমরাও কোনো নাই তোমাদের বাপটা দরকার দর করে আম सर सठ जागर आल्लावरा बेदास कर हाँ हासन मैदान जरा सठीक सुंदर व्यवहार कर ওই বেদাসীরা ওদের সাথে হাউসের কাউর দিকে যাবে তারপর তারা মহাপ্রতের দাবিদার আসলে বেদাসীরাও থাকে হাউসের কাউতার কাছাকান্দি আছে আল্লাহ কখন থেকে ফেরত তারা ওদের সব এই লোক সব আলাদা গায়ে জানেন সেটা আল্লাহ করিয়ার সামান্য দেখা যায় আটাই कलम कमान लिबानिया चला जाओ दूरे चले जाओ समस्त लोकाम केगड़ाई फिर दा अवलबन करबर दिए, दिए, दिए।, दिए, दिए। दास्टाई द আর এইট করতে করতে একজন আসলে আগে আমি এক মামলে গেলাম এটা আর আরব থেকে একটা হলো ওটা এক বানায় বেদার আর রাফিক ওখানে হাতিগড় থেকে বড় হচ্ছিল একবারে ছিল বেদারের প্রধান থেকে বেদার থেকে যেগুলো পাইক করে তা মূল বিক্রি করা সব পরে তার ভাগ হয়ে গেছে এখান থেকে প্রত্যাহারিত করেন এখান থেকে প্রত্যাহারিত করা দিলে আজকে নারায়ণগঞ্জ ভাগিবা দেখোাত বললো যে আগে জমানা হলে তাহলে বক্তিদের সহি এক পর্দা দিয়ে একজন আর ধরবে সব ঠিক পাঠা খেয়েছি কোনো মেলে টিকিট করা এটা আমার দেখেন নাম দিয়ে মহিলা পুরুষের বাজায় দুটো কেন যায় সত্তা বেশ পাওয়া যায় আমাদের আসে না ওইখানে যায় কেন কেন থাকবে আমাদের এখানে আসলে আমল করতে হবে আরও হবে पर्दा करते हल्दी नहीं सब ठीक है चलो सब बहुत दु नम्बर ठीक सब सिलेमार नायिका ठीक এই জায়গায় আরো করোনা হয় আগে করোনা ছিল এখন স্কিল বন্ধ লেগে গেল ওখানে বন্ধ লাগিয়ে আমার আর বিদায় সম্ভব হয় সবটা এই করোনা হবে फिर आफर आल्ला परीक्षा दी खाने के দক্ষিণ থেকে সব পরীক্ষা এমন পরীক্ষা নিচ্ছে পশ্চিমে ধাপ পয়টা কে করে এটা কটা ধাপ কে করে আপাত মালিক আপনাদের জিজ্ঞেস করা তাদের দোতালে ওঠেন ধাপ কয়টা বিল্ডিং থাকবেল্ডিং খেয়েছিলাম যার দিকে সুন্দর হয়ে গেছিল আর তাদের কেসাই নাই বহু পুরো জাদুঘর আল্লা বাতনা পড়বে রুহানি ভাবে হয় নাই পুরা শরীর সহ হয়ে গেছে আসলে আপনি আজ পুরার বডি সহ মানুষ করেন কোথায় নিয়ে গেলেন বিড়াল হারাম থাকে বাইকুল্লার বস্তু শিখি বলা হয় বাইকুল্লার সাথে জায়গা বাইতুলার সাথে কি বস্তিদুল হারামকে দিয়ে গেলেন ইলাল নাস্তিদিল হারামীল আপা বস্তি আস্তাকে দিয়ে গেল বাইতুল মুখাব্দিদুল আসাম আমার কিন্তু একটাই চক্র কিন্তু অন্যদেরকে বোঝানোর দরকার घटना शुना सुनाई मेहरा घटना सुना के আল্লা হাতিয়া আবার ফিরে আসতেন কোথায় বাইতুল আবার কি করছে আবার এই ইচ্ছা তখন বসেছিল মুসলমান তারিখ তুরি তখন শুনলেন এই তারিখ তো উনি নিজেই স্বীকার করলেন ভর্তাকে বলো ভরবাসী কেমনি বললাম তো ওই রাস্তা আমরা দক্ষিণ দিকে একটা দরজা সকলে মিলে আমরা মনে করো সকালে দিচ্ছে তারপর থেকে ঢুলে গেছে ক্যাপে ঠিকঠাক করতে হবে পন্দা ভেলা হয়ে গেছে ঠিক হয়েছে আমরা চলে কিন্তু সকালে যখন আসলাম তখন ঠিক আছে আমাদের গঠন একই তারিখ ওই তারিখ ওদের হাজবেন্ড বলে কি দর আছে। হাল্লার পক্ষ থেকে দরজা বন্ধ করার সুযোগ হয় না বললেন আসন্দ লোক আসছিল এই দিন নিজের দরবারে নিয়ে গেল তাই সাংঘাতিক কষ্ট পেয়েছিলেন রক্ত এদের বুঝা যায়ক উঠাবে কষ্ট বরাদ করবে আল্লাহ ইজ্জত ডাক্তার সেখানে নিয়ে যাবে কথা বললাম সম্মান দান করলেন আল্লাহকে দেখা দান করলেন তোমার একটা হাবিয়া ছিল মুসলিম শরীফের হাদি মুসলিম শরীফের হাবি আল্লাহ করে বলে দিলে তোমার উম বলে দাও যায় তোমার কোন উম যদি সেমান আসতে পারে তার ইমার সরে খাইন্দা মাদার হয়ে গেল অবশ্যই তাকে জানাটা কিন্তু সেমান যদি নিয়ে আসে সেই ইমার জন্য খুঁজে তো গ্রাটি নেই আল্লাহ করবারক গুপ্ত লাগে তাকে মাদাকে কেন্দ্র করে মেলা করে হঠাৎ উঠলে আর না পুরোটা গো পড়ে গো উত্তম উত্তম বাপি মাসে অনুতম কেন করা হয় হাতির নামে এই ইমান দুই নম্বর আমরা যে পাঁচ অক্ষ নামাজ করতেছি সেটা মেজের হাতিয়া মেহরা আগে মারফত দুই অক্ষ নাম আসছিল হজর আর আদল এরকম দুই অক্ষ নাম তো আমি তোমার উন্মতকে সব পর্চা দিল তোমার উন্মতের জন্য যে কোনো ইবাদ থাকে নির্লাহ থাকে আমাকে রাজি করার উদ্দেশ্য থাকে আমি কমপক্ষে দর্জন করবেন নাই হিসাব কমপক্ষে যদি দর্জন করাবেন কম করবেন আর তিন নম্বর হাতি আসিল যে মেজ হচ্ছে তোরা মদিনায় এই পান না এবং তিনি বললেন এই আক্রপুর যদি কোন ঘুমা রচনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে সে তাহার এই আক্রপুর পেল তাহার যদি জায়গায় যথেষ্ট হয়ে যাবে একটি জাতীয় মুক্ত ইমাম নারাজ ও আন এই জন্য ওলানায় দিচ্ছেন প্রত্যেকটা মুসলমানের সবচেয়ে ইমান শিক্ষা করা নামাজ শিক্ষা করা ওর শিক্ষা করা এই তিনটা জিনিসকে সই করা এটা দিনের কোন বি আপনি পুরান একটল জানেন টিকিট করে চলেছে একটা জানেন একটাও বেড়ে না বলেন আপনার তো আপনার তো শরীর তো ঠিক একটাও বেলেনা গন্ডপির দরবারে বন্ধপির নিজে আর দাবি করে কি এই তিনটা জিনিস অবশ্যই শিক্ষা আপনার বিশ্বাস উঠাইবে না এর জন্য দাওয়াত কি হয়ে গেল আপনার টাকা পুক্তা ইমান হাসল আর ना खाएंग नाम দেখে শিখতে হবে একথা অন্য আর তারা পদ্ধতি দান করতে দেখতে হবে সমাজ কম্পিউটার সায়েন্স কে করে चालू गो आधा घंटा समय दीजिए मोटामुटी आप सही भाई आय चाहिए এতে কি না দুটো দুমার আমার বয়ান শুনলেন প্রেসক্রিপশন কিন্তু দিন হয়ে না কিন্তু আওয়ালে আসতে আমল আনতে গেলে আপনাকে এইটা হলো মেয়ের শিক্ষা ওই সমস্ত বেদান কাজ বাদ দিয়ে মেয়েরাদের শিক্ষায় এই চিন্তা দিনিস এই চিন্তাটা করি নিজে অর্জন করার জন্য চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে অফিসার আমি না